যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন দর্শক বিন্দুকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফরি রচিত বয়ান ও আকিদা তেহলে সুন এই গ্রন্থটির উপর বয়ান ও আকিদা তেহলে সুন্না উল্জামা এই গ্রন্থটির উপর আমরা আলোচনা করেছিলাম বলছিলাম আকিদা শব্দটি কোন বেদায়াতি শব্দ নয় বা বানোয়ার শব্দ নয় বরং কোরআন এবং সুন্না এই শব্দটি অস্তিত্ব রয়েছে তো আমরা এর আলোচনা করব তার আগে আমরা কিতাব শুরু করি আলহামদুলিল্লাহ ইসমুল্লাহ রহমান রাহিম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহের এই গ্রন্থটির শুরুতে এই শব্দগুলো আছে এভাবে এসেছে কল আল্লামা হৈজুল ইসলাম হাবু জাফর আল ওরকহাবি বিমিস এখানে কতগুলি শব্দ আসছে একসাথে এগুলো আমরা ব্যাখ্যা করবো একটা একটা করে এবং আমাদের কথা আলোচনা শুরু হবে ইনশাআল্লা প্রথমে তিনি বলেছেন এই কথাগুলি বলেছেন তিনি মাম আবু জাফর কোনো ছাত্র বা তার ছাত্রের ছাত্র অথবা না যারা লেখে সাধারণত যারা সাধারণত গ্রন্থ লিখে তারা এগুলি লিখে থাকেন যে আবু জাহাফর তহাবিব এই কথাগুলি বলেছেন এভাবে তারা এভাবে লিখে থাকেন তো তিনি লেখার সময় বলেছেন কল আল আল্লাহ বলেছেন আল্লামা আল্লামাকে আল্লামা শব্দটি ফালা এর মোবাইল শব্দ তাটা হয়েছে তা ওর তাও তা নিশি নয় অর্থাৎ মোবাইল আলার জন্য বাড়তি আইলেম যার আছে অতিরিক্ত আয়লেম আছে আয়মে একটি বিরাট পর্যায়ে পৌঁছে গেলে তাকে আল্লামা বলা হয় এর কোন সুনির্দিষ্ট ব্যারামিটার নেই যে বা এত বলতে পারবে না কেউ যে এতটুকু হলে তাকে আল্লাহ এরকম কিছু নেই বরং সাধারণত এই সময়কার আল্লামা বলে বিবেচিত হবেন অর্থাৎ তিনি প্রত্যেকটি বিষয়ে কিছু না কিছু ভালো জ্ঞান রাখেন এবং অন্য অন্য মানুষের চেয়ে ভালো জ্ঞান রাখেন অথবা এই বিষয়ে তিনি বুতবত্তি অর্জন করেছেন তাকে আল্লামা বলা হবে এভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের ইমাম তখনকার সময় মানুষের কাছে আল্লাহ মামলা বিবেচিত হতেন অর্থাৎ তিনি আবু জাহরির রহমতুল্লাহ আলী তখনকার সময় একজন যোগ শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং তিনি বিভিন্ন আলমের তার দখল ছিল বিভিন্ন বিষয়ে তার প্রচুর বিচরণ ছিল এজন্য তাকে আল্লাহ সম্বোধন করা হয়েছিল দ্বিতীয় যে সম্বোধনটি তার সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে হুজতুল ইসলাম হুজ হচ্ছে দলিল আল ইসলাম হচ্ছে ইসলাম তো আমাদের কাছে স্পষ্ট ইসলাম দিন ইসলামের দলিল হচ্ছেন তিনি दल अर्थात हजरतुल इलाम इमाम अबूजफर तहबी रहमला सम्पर्क नाम पूर्व हुजरतुल्लाम शब्द व्यवहार पक्षे दलिल दी पारत इे दलिल हिसाब से তিনি পেশ করতেন বিভিন্ন জিনিস এবং ইসলামের তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যেমন আমরা আগরবাসী সেকাতন সাপ্তন হজিয়া যখন হাদিসিনা কাউকে বলে তার অর্থ হচ্ছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সেই হিসাবে ইসলামের একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তার হজ্যাতুল ইসলাম নামটি দেয়া হয়েছে হুজা শব্দের মূল অর্থ হচ্ছে দলিল ইসলামের জন্য যেন তিনি একটা প্রমাণ হিসাবে তার কুনিয়ত উল্লেখ করা হয়েছে আবু জাফর তার আসল নাম তিনি আমাদের লেখক তিনি তিনি উল্লেখ করেছেন তিনি নিয়ে আসেননি তার আলোচনা আমরা তার নাম পূর্ণ নাম আমরা আলোচনা করেছি পূর্ব কোন পর্বে আমরা আলোচনা করেছি সেখানে আপনারা শুনে থাকবেন যে তিনি আহমদ উদ্বিন সালাম আল আজদি তার মূল নাম আহমদ সালাম সালামাল আজদী আবু জাফর তার কুনিয়ত তিনি তার একটি উপাধি এখানে উল্লেখ করেছে করা ওয়ারাক শব্দের অর্থ হচ্ছে যারা কাগজ নিয়ে কাজ করে ওয়ারাক অর্থ হল যারা ভালো অর্থাৎ যারা কাগজে তাদের তাদের সমস্ত কর্মকাণ্ড কারণ আমরা জানি আগেকার দিনে এই ছাপাখানা ছিল না বিখ্যাত তারা সবে কলমে লিখতো কাগজে কলমে লিখত যারা কাগজে কলমে ছাপার বই লেখার কাজ করতো বই বের করার কাজ করতো বা সারাক্ষণ কাগজ কলম নিয়ে থাকতো তাদেরকে বলা হতো ওয়ার রাক এবং তারা বিভিন্ন কিতাব জমা করতো কফি করতো এবং সেটাকে আরেক কফি করতো এবং বিভিন্ন কফি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত এবং সেখান থেকে মানুষ ক্রয় করত এদেরকে বর্তমান জমানের লাইব্রেরি যাদেরকে বলা হয় লাইব্রেরিতে যারা কাজ করে এদেরকে আমরা ওয়ারাক বলতে পারি তখনকার সময়ে এটা ওয়ার্রাক নাম বিখ্যাত ছিল ইমাম আবুজাফর তাহাবি রহমতুল্লাহ ওয়ার্রাক ছিলেন এই জন্য যে তিনি আমরা জানি যে তিনি লিখতেন কাতেব ছিলেন তিনি বিচারকের কাতেব ছিলেন সেই জন্য লেখক ছিলেন থাকা ছিলেন এই অর্থে আরেক অর্থ হচ্ছে তিনি আসলেই এই পেশাবোধূর বেছে নিয়েছিলেন যে তিনি আহ লিখবেন এই তিনি লিখতেন প্রচুর পরিমাণে বিভিন্ন গ্রন্থের নাস করতেন কপি করতেন সেজন্য তাকে ওর রাখ বলা হত আত্মহা সম্পর্কে আমরা আলোচনা করেছি তার একটি গ্রামের নাম সেই গ্রাম থেকে আত্মহাটের দিকে আরবি ভাষার নিয়ম সেই হিসেবে তাহা তহা হয়েছে আমার সবাই বিখ্যাত এখনো সেই মিশর নামে আছে আলহামদুলিল্লাহ এটা ভৌগোলিক পরিবর্তন হয়েছে কিন্তু এই রাষ্ট্রের পরিবর্তন হয়নি তখন এখন পর্যন্ত এটা মিশরই আছে এই মিশর দেশে অধিবাসী আবু জাফর তাহাবি তিনি বলেছেন কি বলেছেন এটা আমরা এখন শুনবো আসলে সুনির্দিষ্ট নিয়ম না সুনির্দিব অনুসারে তিনি লেখেননি আকিদার জিনিসগুলো তিনি বিশেষভাবে উল্লেখ করে চলে গেছেন কোন সুন্দর করে সাজিয়ে উল্লেখ করেননি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে তিনি যে কাজটি করেছেন যে প্রথমেই गुरुपूर्ण आकीदार विषय कार थे आकीदार कार आकीदा उल्लेख कर प्रथम नहीं आसब कारण जेको जिस मूल जिन এবং কাদের আকিদে তিনি আলোচনা করছেন এবং কোরআন এবং আকিদার মূল সূত্র কি উৎস কি সেটা তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন বয়া হাদিক্রু বয়ান আকিদাতে সুন জামা এই হচ্ছে বর্ণনা হচ্ছে এই কি হিসাবে এটা হচ্ছে ফকাহুল মিল্লা যেভাবে গেছেন মিল্ল উল্লেখ করেছেন সেভাবে তিনি উল্লেখ করেছেন। কাদের তিনি উল্লেখ করেছেন মিল্ল ফকি বলতে আবি হানিফত নী আবু হানি ফার রহমতুল্লাহ ইয়াকুব ইব্রাহিম আবু হানিফুল হচ্ছেন তার ছাত্র হচ্ছেন আবি আবু বলে থাকি আসল নাম হচ্ছে ইয়াকুব ইব্রাহিম আল আনসারি আর দ্বিতীয় জন হচ্ছেন যিনি সাহেবানীর মধ্যে দ্বিতীয় জন বিখ্যাত তাঁরও আকি দায়ীটা সেটা কি আবি আবদুল্লাহ মোহাম্মদ ইবিনাসান আর সাহবানী আবি আবদুল্লাহ মাহমুদিন হাসান আর এর ফলে তিনি বলছেন আল্লাহ হন অর্থাৎ এদের উপর আল্লাহনা করছেন রব আলিন এবং তিনি এখানে উল্লেখ করবেন তারা অসুল উদ্দিনের ব্যাপারে কি বিশ্বাস করতেন কি জিনিস তারা মান্য করতেন রব আলমের ব্যাপারে এই জিনিসগুলো এখানে তিনি উল্লেখ করবেন তিনি প্রথমে কতগুলি কথা বলেছেন আমরা যদি ধীরে ধীরে ব্যাখ্যা করি তাহলে ইনশাল্লাহ আমরা জামা আমরা এখানে কয়েকটি শব্দ পাই প্রথমত আকিদা শব্দটি বয়ান আকিদা তেহলে জামা আকিদা শব্দটি নিয়ে আমরা আগেও বলেছি যে আকিদার শব্দটি আসলে কোন বানোয়ারটা মন গড়া কোন শব্দ নয় বরং আকিদার শব্দটি সরাসরি ইমান উল্লেখ করেছেন আর শব্দটি এবং এই জাতীয় শব্দ কোরআন শূন্য এসেছে বিভিন্ন অর্থে অর্থাৎ আলফকীয় আল জাহাজে অন্তরে দৃঢ়ভাবে যে জিনিসটা ধারণ করা হয় লালন করা হয় যাতে কোনো সন্দেহের কোন অবকাশ থাকে না তাই হচ্ছে আকিদা তাই হচ্ছে আকিদা এইভাবে কোরআনে কারিমে এই অর্থে অর্থাৎ দৃঢ়তার অর্থে কিন্তু কোরআনে কারিমে আকিদার শব্দটির বিভিন্ন রূপ ব্যবহৃত হয়েছে যেমনটি বিভিন্ন রূপ এসেছে তোমরা বিয়ের গিট্টু বাদোনা অর্থাৎ শক্ত করে তোমরা বিয়ে শুরু করো যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট মুদ পার হবে ইদ্যত শেষ না হবে বিয়ের বন্ধনটাকে আকিদার নামে আছে আসছে কোরআনকারী অন্য আয়ত্ততা আসছে দ্বিতীয় আয়ত্তে যেটাতে আকিদার শব্দটির বিভিন্ন রূপ এসেছে সেটা হচ্ছে কোরআনকারী মালা তো বলছেন যদি তোমরা তাদেরকে তালাক দো তাদেরকে স্পর্শ করার আগে অর্থাৎ স্ত্রীদেরকে আর তাদের কোন মাহার তোমরা নির্ধারণ করেছিলে তাহলে তাদেরকে ক্ষমা করে দেয় ভিন্ন কথা ইলা ফোন বিহাদি তো যার হাতে বিয়ের গিট্টু লাগানোর দায়িত্ব সুন্দরভাবে বিয়েটা বন্ধন করার দায়িত্ব যার হাতে তিনি যদি কোন মাফ করে দেন সেটা তালাদা এখানে ব্যবহার করা হয়েছে দৃঢ় কোন বন্ধন কে বোঝানোর জন্য এবং এটা এটার থেকে পরবর্তীতে আকিদা শব্দটি ব্যবহৃত হয়েছে কোরআন এ আল্লাহ তালা অন্য আহ আসছেন আকিদা শব্দটির আরেকটি রূপ এসেছে সেটা শব্দটি এসেছে সূরা নিসা 33 নম্বর আয়াত لكل তাআলা বলেন লিকুলিন জাআলনা মাওয়ালিয়া مما তারকাল ওয়ালিদান ওয়া আলকরামুন ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম ফাআতুউহুম নাসিবাহুম ওয়া তাযাদার যি সমস্ত মেদের সেখানে আকাদাত হচ্ছে তোমাদের দৃঢ়তার সাথে তাদের বন্ধন হয়েছে যে তাদেরকে মুক্ত করে দিবা বা তাদের সাথে চুক্তি হয়েছে সেটা আকাদা শব্দটা ব্যবহার করা হয়েছে কোনো দৃঢ় করার জন্য ব্যবহৃত হয়েছে কোরআন চতুর্থ যে জায়গায় আকিদার শব্দটি একটি ভিন্ন রূপ ব্যবহৃত হয়েছে লাল আল্লাহ আল্লাহারা বলছেন আবার কোরআন কারিমে পঞ্চম যে জায়গাতেমান শব্দটা আসছে সেটা হচ্ছে সুরায় মায় উন উন্বর আয়াত আল্লাহ তালা বলছেন বিজাৎমান আল্লাহ তালা তোমাদের যে সমস্ত শপথ করো তোমরা মুখে কথায় কথা শপথ করো উদ্দেশ্য নয় না ভুল মানে উদ্দেশ্য নিয়ে কথা শপথগুলি কর না সেগুলো আল্লাহ তোমাদেরকে ধরবেন না কিন্তু মন থেকে দৃঢ়ভাবে যে সমস্ত শপথ তোমরা করো আখ্যাত তুমলা ইমান অর্থাৎ দৃঢ়ভাবে যে সমস্ত শপথ করো সেগুলো আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন হ্যাঁ এই তাহলে বুঝে এখানেও আখ্যাত আকিদার অর্থে অর্থাৎ দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার অর্থে আটকানো জিনিস অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটি যেমন কোরআনকারী সুরাত তারা বলছেন ওয়াহুল এটা হলো মুসাই আলাহিসের মুখ থেকে তার কথা এটা যে হে আল্লাহ আমার লিসানের মধ্যে আছে আটকা আছে মনে হয় বন্ধনটা খুলে দেওয়ার কথা বলা হচ্ছে যে বন্ধনের কারণে আমি সুস্পষ্টভাবে কথা বলতে পারি না সেই বন্ধনটা আমার মুক্ত করে দিন তাহলে ওয়াহ মুক্ত করে অজাত ক্রীড়া বা বন্ধন বন্ধন অর্থ কোরআন একদম ব্যবহৃত হয়েছে সুরা যারা গিট্টুতে ফু দেয় সে সমস্ত মহিলাদের কোন ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় যাচ্ছি আল্লাহ তালা আশ্রয় যাচ্ছে এই দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছিল কারণ তার জাদু করা হয়েছিল সেই ঘটনা আপনারা জানেন এখন আমরা এটাই বলতেছি যে অকাদ শব্দটি ব্যবহৃতের আকিদার শব্দটি আসেনি তবে লাকেদু এই শব্দটি এসেছে লাকেদু লাকেদু আর আকিদের মধ্যে বড় ধরনের পার্থক্য নাই রসুল্লাহাম হাদিসে আসছে আবান রাজি আল্লাহন বলেন হাকার মার্ল হক বের হলেন দুপুরে দুপুরে বের হলেন ফা জাহাদ মারোয়ান থেকে তুমি বের হওয়ার অর্থ হচ্ছে মারওয়ান তোমার গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন করেছে কি প্রশ্ন করে আমাকে বলো আল তু আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম কি তাকে জানতে চাইলাম যে কি জিজ্ঞাসা করেছে না তিনি আমাকে তিনি বলেন হা জিজ্ঞাসা করেছেন তিনি আমাকে বা শুনেছে হওয়া এবং সেটাকে মুখস্থ করেছে ও আদাহ আফাজ হুম তার থেকে আরো বেশি সংরক্ষণকারী কাছে সেটাকে পেশ করেছে জানিয়ে দিয়েছে অর্থাৎ তাদের কাছে পৌঁছে দিয়েছে ফারুব হা কারণ অনেক হাদিস ফেকা বহনকারী তার থেকে অনেক ফকি আছেন তিনি তার থেকেও জ্ঞানী লোকের দ্বারস্থ হইতে বাধ্য অনেক সময় দ্বারস্থ হয়ে থাকেন এরপর ইসলাম বলেছেন তিনটি কথা মুসলিম জানা কোন মুসলিমের অন্তর সলিম আল্লাহ জানা তিনি প্রবেশ করবেন কওয়ালা কুলতু মা হন আমি বললাম এগুলি কি কওয়ালা ইলাম আল্লাহর জন্য এখলাস আমল করা ও না সিহাত শাসক শাসকবৃন্দদের জন্য উপদের কল্যাণ কামনা ও ওয়ালুজুম জামা মুসলিম মুসলিমদের সাথে একতাবদ্ধ হয়ে থাকা দলাধল বিভক্ত না হওয়া বা ইন্ডনা দাওয়াত তখন প্রভাবিত কাম তাদের দাওয়াত তাদেরকে নিয়েই দাওয়াতগুলো কবুল করা হয় না তাদের দাত কবুল করা হয় না একসাথে থাকলে দোহাত কবুল করা হয় এখানে আমরা আমি আদিম বা আলোচনা করবো না এই হাদিসে আমরা দেখতে পাই যে রসুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন শব্দটি একটি হাদিস শব্দ হাদিস দ্বারা সেটা গ্রহণযোগ্য একটি শব্দ রসুল্লাহ সাল্লামের শব্দ এসেছে কোরআন এক বিভিন্ন জায়গায় এসেছে রসুল্লাহ সাল্লা এছাড়াও এতেকাত শব্দটি আরেকটি জায়গায় উল্লেখ করেছেন ইয়ার কেদু শব্দটি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে শতান কারো পিছনে এসে গিরা লাগায় তিনটি তারপর গিরাগুলি কিভাবে খুলে যায় রসুল সেটা উল্লেখ করেছেন অর্থাৎ গীটু লাগানো অর্থ করেছেন আবার রসোলা সালসাম বলছেন আল খাইলু মা পর্যন্ত घोड़ारपाले कल्याण लागान कठिन भाव निर्धारण घोड़ाण्डे आकदा शब्द बोझा गल् देखते आकदा शब्द टी मूल एक ए, सही से अर्थे इमाम आकदा तेहल् বয়ান আখি দেয় তাহলে শুনলাম আখিদা আকিদা শব্দ তিনি ব্যবহার করেছেন একটি সহিদে তিনি বর্ণনা করবেন তারপরেও আরেকটি জিনিস হচ্ছে যদি মেনেই নিলাম ধরেই নিলাম যে এটা পরবর্তী দিনের স্থলা কিন্তু এই স্তেলের হাতে বা পরিবেশ সেই পরিবেশে কোন দর্শনীয় কিছু নেই কারণ যদি আরোবাদ প্রবাদ আছে লাশা হাতে ফেলিস্তলা পর্যন্ত কোন পরিবেশে কোন দোষ নেই যতক্ষণ পর্যন্ত সেখানে কোন খারাপ কিছুর আগমন না ঘটবে খারাপ অর্থ না থাকবে সেখানে কোন দোষের কিছু নেই এই আমরা বলতে পারি জামা যেভাবে বলেছেন এটা একটি বিশুদ্ধ মানহাজ বিশুদ্ধ পদ্ধতি তিনি আকিদার এই গ্রন্থটি লিখেছেন তারপরে অনেকেই লিখেছেন ইমাম সুন্নত রাজ গ্রন্থ লিখেছেন ইমাম আবুকার ইসমাইলি ائمه اعتقد ائمه الحديث الليثن امام الحكاري اعتقد اهل السنه والجماعه الليثن امام عبد الغني المقتسي اعتقد الشافعي الليثن نوعا ما عقيده الصفييه عقد اهل, أهل معتقد الاسبهاني عقيده السلف لاصحاب عقيده نابلو مطره اعتقاد على اعتقاد القابسي شرح اعتقاد اهل السنه والجماعه للامام اللالكي ইমা আলহাই হাকিউলায়নি অনেকেই আকিদা নামে গ্রন্থ লিখেছেন এবং আকিদা নামের গ্রন্থ লিখে পরবর্তীতে এটাই প্রসিদ্ধি লাভ করেছে এবং এর উপরেই সবাই চলেছেন আমরা দেখতে পাচ্ছি ইমামের কথা বয়ান আকিদা তহলসামা আহেল সুনাতজামাতের আকিদে তিনি উল্লেখ করবেন আহেলসুনজ্জামাত কারা সেটা আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন পর্বে আলোচনা উল্লেখ করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি আলহামদুল্লাহ আলমিন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহাত